আবু মাসুদ রাজিয়্লাহ আল্লাহ হতে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন মানুষ সিয় পরিবার পরিজনের জন্য পুণ্যের আশায় যখন ব্যয় করে তখন সেটা তার জন্য সাতক্ষাপ হয়ে যায়